আসসালামুকমতারক আলহামদুলিলবুল নহমদুহনসলিল রসুলহরিম আবাদ আউজবাহিমিনিসমলমা রহিম আলিফলি দলিকমুতীনতা ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون في <تصفيق> ستبه بانجلائر شماني تو دور شخص روتا فبتره قرآن المجهي الله سبحانه وتعالى بغن بشيك جشكو الآيات امان بشيش کره بغن অথবা কোরআনে যে বিজ্ঞানময় আলোচনা এসেছে এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে ধারাবাহিক অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সম্মানিত সুদীপৃন্দ আল্লাহ সুবাহান হাত আলার কালাম আল্লাহর কোরআন মানব জাতির জন্য আল্লাহ রবুল আলমিন যত নিয়ামত দান করেছেন মহাগ্রন্থ আল কোরআন তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ এক নিয়ামত মানুষকে অন্ধকার থেকে আলোতে বের করে নিয়ে আসার জন্য মানুষের হেদায়েতের জন্য মানুষের জ্ঞান জগত সমৃদ্ধ হওয়ার জন্য আল্লাহ আল্লা সুবাহান হাত যে কিতাব দান করেছেন তাই হল মহাগ্রন্থ আল কোরআন পবিত্র কোরআনের আমরা সুরা আল ফাতিহার আলোচনা প্রসঙ্গে বিভিন্ন বিষয়ে আমরা বিস্তারিত ভাগ উপস্থাপন করার চেষ্টা করেছিলাম যে আল্লাহ রবুল্ আলমিনের প্রতিটি আয়াত বিশেষ করে কোরআনের এই আয়াতগুলোতে এক একটি শব্দ এবং এক একটি শব্দের ব্যবহার কত গুরুত্বপূর্ণ এবং কত জ্ঞানগর্ভ প্রতিটি আয়াতের পিছনে আল্লাহ সুবাহানার যেন মনে হয় এক তুল্য জ্ঞান সেখানে লোকায়িত রয়েছে চোদ্দশো বছর যাবত কোরআন পৃথিবীতে এসেছে এই দীর্ঘ সময়ের ভিতরে কোরআনের উপর রচিত হয়েছে অসংখ্য অগণিত কিতাব তফসির ব্যাখ্যা গ্রন্থ পৃথিবীতে দ্বিতীয় আর এমন কোনো গ্রন্থ নেই যেই গ্রন্থটির ওপর এত ব্যাপক আলোচনা এত বেশি সংখ্যক মানুষ যে কিতাবটিকে প্রতিদিন পাঠ করে চলছেন তিলাবাত করে চলছেন নামাজের ভিতরে যদি আমরা সাধারণভাবে দেখি তাহলে শত কোটি মানুষ প্রতিদিন এই কোরআনকে তিলাবাত করে চলছেন ব্যাখ্যা গবেষণা আলোচনা কোরআনের উপরে বিভিন্ন রচনা যদি আমরা মূল্যায়ন করি তাহলে দেখব যে পৃথিবীতে এমন আর দ্বিতীয় কোনো কিতাব নেই এমন দ্বিতীয় কোনো গ্রন্থ নেই যেই কিতাবের উপরে এত ব্যাপক আলোচনা গবেষণা এবং তার উপরে এত বেশি লেখা লেখালেখি হয়েছে আল কোরআন কেয়ামত পর্যন্ত থাকবে কেয়ামত পর্যন্ত পৃথিবীতে মানুষও থাকবে যতদিন পর্যন্ত কোরআন থাকবে মানুষ এই কোরআনকে নিয়ে আলোচনা করবে গবেষণা করবে যত সময় এগিয়ে যাবে নতুন নতুন আবিষ্কার উদ্ভাবন কোরআনের ভিতরে লোকায়িত রহস্যকেই যেন আরও প্রকাশ করবে সম্মানিত সুদবিরিন্দ সূরা ফাতেহার পর আমরা সুরাতুল বাকারা। এই সূরাটি নিয়ে আমরা আপনাদের সামনে আলোচনা পেশ করব করবো আল্লাহরবুল্লা আলামিন এই সুরার ভিতরে কি কি বিজ্ঞান করেছেন বিশেষ করে এই সুরাটির আল্লাহর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সুরাতুল বাকার ভিতরে সর্বমোট এটি মদিনায় অবতীর্ণ হয় মদিনা এবং মক্কা বিশেষ করে মাদানি এবং মাক্কি বলে যে দুটি ব্যবহারিক শব্দ প্রচলিত আছে এ সম্পর্কে একটু ধারণা দেওয়া দরকার আমাদের সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী যে সকল আয়াত এবং যে সকল সোরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরত করার পূর্বে নাজিল হয়েছে সেই আয়াতগুলোকে সাধারণত তফসির কারকগণ কোরআনের যারা ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন বিশেষ করে কোরআনকে কোরআনের অন্তর্নিহিত অর্থ যারা প্রকাশ করেছেন তারা এইগুলোকে এইভাবে কারণ মক্কা থেকে মদিনায় হিজরত করার পূর্বে যে আয়াতগুলো নাজিল হয়েছিল সাধারণত আমরা সেই আয়াতগুলোর ভিতরে কোরআনের ভাষা লালিত্য কাব্য ছন্দ এবং ভাষার যে মাধুর্য বিশেষ করে সেখানে উপদেশ উপমা আরো বলা যেতে পারে যে তাদেরকে জান্নাত জাহান্নাম জান্নাতের সুসংবাদ প্রদর্শন তাদেরকে উদ্বুদ্ধ করন অনুপ্রাণিত করেন উৎসাহিত বিভিন্ন উপমা উদাহরণের সাহায্যে বিশেষ করে এই সোরা ভিতরে আয়াতগুলোর ভিতরে আল্লাহরবুল আলমিন আলোচনা পেশ করেছেন আর রাসুল সাল্লাসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যান হিজরতের পর যে আয়াতগুলো আল্লা সুবাহ করেছেন এই সুরাগুলো অর্থের দিক থেকে ভাবের দিক থেকে বিষয়ের দিক থেকেও মক্কায় অবতীর্ণ বা মক্কায় অবস্থানকালীন সুরাগুলোর চাইতে একটু যেন অগ্রগামী এখানে পবিত্র কোরআনের মানব জাতির জন্য বিশেষ করে মুসলিম জাতির জন্য বিভিন্ন আইন বিধান তারপরে হুকুম আহকাম বিভিন্ন বিষয়ে নির্দেশনা সেইগুলো সম্পর্কে সুবিস্তারিত আলোচনা এসেছে সেজন্য এই সুরাগুলোর ক্ষেত্রে এরকম একটি বর্ণনা আসে যে এই সুরাটি মক্কায় অবতীর্ণ বা বাড়া বলা হয় এই সুরাটি মাদানি বা হিজরতের পরে অবতীর্ণ তো আমাদের সামনে যে সোরাতুল বাকারা এই সুরাটি মদিনায় অবতীর্ণ প্রতিটি আয়াতের ভিতরেই মানুষের জন্য জ্ঞানময় ইঙ্গিতময় প্রতিটি আয়াতের ভিতরে আল্লাহ সুবাহ এক একটি আয়াতে এক এক ধরনের জ্ঞানের তথ্য দিয়েছেন এটি আমাদের সহজ কথা সহজ সরলভাবে এটি বিশ্বাস করে নেয় এর পরেও যারা বিশেষ করে বিজ্ঞানের জগতের সঙ্গে সম্পর্ক সম্পর্কিত বিজ্ঞান বিষয়ে যারা পড়াশোনা করেন অথবা গবেষণা করেন তাদের দৃষ্টিতে পবিত্র কোরআনের এই সুরাটির ভিতরে যে আয়াতগুলোর ভিতরে বিজ্ঞানের নির্দেশনা অথবা বিজ্ঞান ভিত্তিক আলোচনা অথবা বিজ্ঞানময় কোনো তথ্য সন্নিবেশিত আছে যেখান থেকে বিজ্ঞানীগণ তাদের গবেষণার জন্য সামনে এগিয়ে যাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ তথ্য অথবা খোরাক পেয়েছেন এই ধরনের আয়াতের সংখ্যা তারা নির্বাচন করেছেন প্রায় আটাশটির মতো যে আয়াতগুলোতে সরাসরি বিজ্ঞানের তথ্য এসেছে সাধারণভাবে অন্য যারা আছেন যারা এই কোরআনের বিজ্ঞানভিত্তিক আয়াতগুলোকে নিয়ে চিন্তা গবেষণা করেছেন তাদের রচনাগুলো থেকে দেখা গেছে যে এই সুরা আল বাকার ভিতরে প্রায় বিজ্ঞান বিষয়ক আয়াতের সংখ্যা পঞ্চাশ থেকে একশোর মতো যারা বলেছেন ক্ষেত্রেও দেখা গেছে যে তারা এই বিজ্ঞানের বহুমুখী আলোচনাকে সেখানে নিয়ে এসেছেন সেখানে তারা সমাজবিজ্ঞানের আলোচনাকে ও বিজ্ঞানের আলোচনা হিসেবে উল্লেখ করেছেন সেই ক্ষেত্রে মানুষের যে মানসিক বিজ্ঞান মনোবিজ্ঞান মনস্তাত্ত্বিক বিষয়কেও তারা সেখানে বিজ্ঞানের অন্তর্ভুক্ত করেছেন সমাজ বিষয়ক যে সমস্ত বিষয় সেখানে এসেছে মানুষের ব্যাপক বিস্তৃত এই কৃষি বিজ্ঞান, সহ যে সমস্ত বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে সেগুলোরও যে আয়াতগুলোর ভিতরে কিছু কিছু ইঙ্গিত এসেছে দেখা গেছে তারা সেগুলোকে বিজ্ঞান আয়াতের অন্তর্ভুক্ত করেছেন তো সম্মানিত শুধু আমরা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রতিটি আয়াতকেই আমরা অল্প বিস্তর একটু দেখে যাওয়ার চেষ্টা করব যে এই আয়াতগুলোর ভিতরে আল্লা সুবাহন তালা কি কি আমাদের জন্য সংক্ষিপ্ত নির্দেশনা দিয়েছেন আমি আবারও এই বিষয়টিকে সুস্পষ্ট করার জন্য এটি বলবো যে এই আলোচনা প্রকৃতপক্ষে কোরআন উল কারিমের কোনো তাফসির নয় এটি শুধুমাত্র কোরআনে যে সকল আয়াতে বিভিন্নমুখী জ্ঞানের ইঙ্গিত করা হয়েছে বর্তমান সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ সেই দৃষ্টিকোণ থেকে এই আয়াতগুলোকে আমরা এই ক্ষেত্রে তাবারি এক বিশাল বড় তাফসির যে তাফসিরের ক্ষেত্রে তারা প্রত্যেকটা আয়াতকে উল্লেখ করে সেখানে এই হাদিসের সনদ সহ উল্লেখ করে শব্দগুলোকে বিশ্লেষণ করে রাসুলুল্লা সাল্ল্লা আলহিউসাল্লাম থেকে কোনো স্থন বা কোনো রেওয়ায়ত দেশে থাকে তারা সেগুলোকে সন্নিবেশিত করে সাহাবাইকারদের কৌলকে সাহাবাইকার উক্তিকে সেখানে নিয়ে তারা তাফসির উপস্থাপন করেছেন এই তাফসিরের কিতাবের ভিতরে সবচেয়ে সুপ্রসিদ্ধ তাফসির এবং বলা যেতে পারে যে অত্যন্ত সমৃদ্ধ তাফসির হচ্ছে ইবনে জারির আতাবাড়ির তাফসিরে তাবারি প্রসঙ্গক্রমে বলা যায় যে আরবি ভাষায় প্রচুর পরিমাণে তাফসির রচিত হয়েছে যে তাফসিরগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং যেগুলো বর্তমানে বিভিন্ন উচ্চতর বিশ্ববিদ্যালয়ে কোরআন ও তাফসির বিষয়ক বিভাগে উচ্চতর বিষয় হিসাবে পাঠদান করা হচ্ছে সেই সাথে যে সকল উচ্চতর মাদ্রাসা অথবা শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলোতেও এই তাফসিরগুলোকে পাঠদান করা হয় এখানে আমরা দু একটি তাফসিরের নাম বলতে পারি ইমাদুদ্দিন ইবনে কাসিরের একটি সুপ্রসিদ্ধ তাফসির আছে তাফসির ইবনে কাসির যে তাফসিরটি আলহামদুলিল্লাহ সনদ সহ পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের বিভিন্ন শব্দের সেখানে তাফসির করা হয়েছে এটি অবশ্যই এখন বাংলা ভাষাবাসীদের জন্য বাংলাতেও প্রকাশিত হয়েছে আপনারা এই সব তাফসির দেখে পড়ে নিতে পারবেন এছাড়াও আরও সুপ্রসিদ্ধ তাফসির রয়েছে যেমন তাফসিরে বৈজাভি তাফসিরে কশ্যাফ তফসির রুহুল মানি তাফসির আর রাজি ইমাম শাহকানির ফতুল কাদির এই তাফসিরগুলো সুপ্রসিদ্ধ তাফসির ইতিমধ্যে বেশ কিছু তাফসিরের বাংলা অনুবাদ বের হচ্ছে বাংলা ভাষাবাসীদের জন্য এখন কোরআন অধ্যয়ন করা সহজ হয়ে গেছে বাংলা ভাষায় তাফসিরে কাসির প্রকাশিত হয়েছে যেটি এখন সহজেই যেটা পাঠ করা সম্ভব হয় আমাদের এই আলোচনা পূর্ব যুগের তাফসির কারকদের তাফসিরের আলোকেই শুধুমাত্র এখানে জ্ঞান জ্ঞানবিজ্ঞানের প্রসঙ্গটিকে আমরা একটু আলাদাভাবে বর্ণনা করার জন্য চেষ্টা করেছি তো সম্মানিত দর্শক শ্রোতা আমাদের একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়েছে আমাদের সঙ্গে থাকবেন আলাইকুম আমি আপনারা দেখছেন सत्यारमिन तर जीव समय नष्ट करना दुनिया भी कसार दुनिया भी किसी दाय दायित्व पालन करब যা মানবতার উপরে অত্যাচার কি আছে দেখুন ইসলামে পুনঃ সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে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 আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বিরতির পর আমরা আবার অনুষ্ঠানে ফিরে এসেছি সৌরাতুল বাকারা নিয়ে আমরা আলোচনা শুরু করেছি সৌরাতুল বাঁড়া বাকারাতুন শব্দের বাংলা অর্থ হচ্ছে গাভী একটি প্রাণী আল্লাহ সব তালা এই প্রাণীটির নামে এই সোরাটিকে নামকরণ করেছেন এর তাত্ত্বিক বিশ্লেষণ অথবা বিভিন্ন কারণ যাই বলা হোক না কেন পবিত্র কোরআনের ভিতরে এই গাভীর সংক্রান্ত এই সোরা বাকারা একটি ঘটনা আছে আমরা যখন সেই ঘটনায় পৌঁছবো হয়তো সেখানে প্রসঙ্গক্রমে আলোচনা করব তো একটা প্রাণী যেটি মানুষের জন্য আল্লা সুবাহ প্রাণীটিকে হালাল করেছেন এবং মুসলমান ছাড়াও বিশ্বের বিভিন্ন জাতি যারা এই প্রাণীর গোষ্ঠ বক্ষণ করেন এবং এর একটি যথেষ্ট পরিমাণে অর্থনৈতিক গুরুত্ব আছে এটি লালন পালন করার মাধ্যমে আর্থিকভাবে যে কোনো ব্যক্তি যে কোনো দেশ অথবা যে কোনো সংস্থা অথবা কোম্পানি আমরা বলতে পারি তারা আর্থিকভাবে সমৃদ্ধ হতে পারে এটি এমন এক পশু সম্পদ এবং এই পশু সম্পদ উন্নয়ন যে পশুগুলো মানুষের প্রাণীগুলো মানুষের জীবনে বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা পালন করে সেই পশুগুলোর ভিতরে এই যে গাভি বা আমরা যেটাকে গরু বলে থাকি এর কিন্তু যথেষ্ট একটা গুরুত্ব রয়ে গেছে এই প্রাণীটিকে কেন্দ্র করে বলা যেতে পারে বিশ্বময় বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থনৈতিক কর্মকাণ্ড অথচ আল্লা সুবাহ খুব সহজ করে তার পবিত্র কালামের কোরআনের দীর্ঘ সুরা যার ভিতরে আয়াত সংখ্যা সবচেয়ে বেশি এই সুরাটির আল্লা সুবাহানুয়া তালা নাম করেছেন সৌরাতুল বাকারা এই শব্দটি দিয়ে যে সুরাটিকে নামকরণ করা হয়েছে আমরা যদি এটাকে এই বিজ্ঞান বা জ্ঞানের দৃষ্টিতে মূল্যায়ন করি তাহলে অর্থ করি সম্পদ হিসাবে এর রয়েছে একটা বিশাল বড় ভূমিকা যেখানে অর্থের প্রশ্ন আছে সেখানেই বিনিয়োগ সেখানেই বাজারজাতকরণ সেখানে এটাকে মার্কেটিং করা এর ব্যবস্থাপনা এর সঙ্গে বহু সংখ্যক মানুষের কর্মসংস্থান সব কিছুই কিন্তু চলে আসতেছে এই ছোট্ট একটি শব্দের ভিতরে যাই হোক আমরা এই বিষয়ে আমরা সুরাটির ভিতরে প্রবেশ করব। যারা আমাদের বিজ্ঞানী বিশেষ করে যারা বিজ্ঞান বিষয়ে কাজ করেন সুপ্রসিদ্ধ বিজ্ঞানীগণ তারা এখানে প্রায় ছাব্বিশটি আয়াতকে চিহ্নিত করেছেন যে আয়াতগুলোর ভিতরে কি আছে বিজ্ঞানের সরাসরি ইঙ্গিত আছে আমরা সেই আয়াতগুলোকে এক নজর দেখে নিতে পারি যেমন একেবারে সুরা শুরুতে আয়াত নম্বর দুই এই আয়াতের ভিতরে সরাসরি বিজ্ঞানের ইঙ্গিত আছে এরপরে ওর আয়াত নম্বর উনিশ আয়াত নম্বর ৭ সাথে সাথে আছে আয়াত নম্বর চব্বিশ আয়াত নম্বর আটাশ আয়াত নম্বর উনত্রিশ সাতান্ন এবং ষাট একষট্টি চুহাত্তর একশো সতেরো একশো চৌষট্টি একশো আটষট্টি একশো বাহাত্তর একশত তিহাত্তর একশো চৌরাশি একশো নম্বর আয়াত এই আয়াতগুলোর ভিতরে আমরা সরাসরি বিজ্ঞান বিষয়ক নির্দেশনা ইন্ডিকেটর যেগুলোকে বলা হয় অথবা বিজ্ঞান বিষয়ক কিছু আলোচনা আমরা পেয়ে থাকি ছাড়াও অন্যান্য আয়াত গুলোকেও আমরা যখন ইনশাআল্লাহ এক অপার মহিমাময় বিজ্ঞান পূর্ণ যে চূড়ান্ত জ্ঞানের নিদর্শন সম্বলিত আল্লাহ সুবাহ এখানে আলোচনা উপস্থাপন করেছেন সম্মানিত শ্রোতা দর্শক বৃন্দ আসলে আমাদের এই উপমহাদেশে একটা ভ্রান্ত ধারণা কিন্তু প্রচলিত হয়ে আছে যে কোরআন শুধু তেলাওয়াত করার জিনিস কোরআন শুধুমাত্র দেখে দেখে পড়ার একটা কিতাব এজন্য আমাদের উপমহাদেশে ছোটো বাচ্চাদেরকে বক্তব্যে অথবা বিভিন্ন জায়গায় কোরআন শেখানো হয় কিন্তু তাদের অর্থ শেখানো হয় না তাদের যে কোরআনের অন্তর্নিহিত বিষয় কোরআন যে মানব জীবনের সকল সমস্যার সমাধান এটা আমরা বললেও বাস্তব ক্ষেত্রে আমাদের কাজের মাধ্যমে আমরা কিন্তু তা প্রমাণ রাখিনা যার কারণে দেখা যায় যে আমরা কোরআন মুখে মুখে তুতা পাখির মতো আবৃত্তি করি আমরা এটাকে রিসাইট করি রিসাইটেশনের মধ্য দিয়ে আমরা মনে করি যে আমরা হয়তো দায়িত্ব পালন করলাম আল্লাহ রসুল সাল্লিহিসাল্লামের একটি চমৎকার হাদিস আছে যে পবিত্র কোরআন এমন একটি কিতাব যেই কিতাবের প্রতিটা অক্ষরে অক্ষরে তিলাওয়াত করলেও অর্থ যদি কেউ নাও বুঝে যদি শুধু তিলাওয়াত করে তাহলেও তাকে দশটা করে নিখে দেওয়া হবে আমরা এই হাদিসটিকে উপমহাদেশের যারা বাংলা ভাষাভাষী তারা খুব গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছি তারা কি করেছি দশ নেকির জন্য আমরা কোরআন তেলাবাত করতেছি আমরা এমনও দেখতে পাই যে রমজান মাসে এক একজন পাঁচবার সাতবার করে কোরআন তেলাওয়াত করে এটাকে শেষ করেন তাহলে কী হলো কোরআনের ভিতরে যতগুলো অক্ষর আছে দশটা করে যদি নেকি হয় তাহলে তার লাখো লাখো নেকি অর্জন হয়ে গেল আর এই কোরআন যদি রমজান মাসে দশ বার তেলাওয়াত করা যায় তাহলে তার নেকির পরিমাণ দাঁড়ায় কোটি কোটি অর্থাৎ আমাদের মানসিকতাটা এমন হয়ে গেছে যে আমাদের কোটি কোটি নেকি আগে নেকি অবশ্যই প্রয়োজন ক্রেমতের ময়দানে নেকি ছাড়া যে উপস্থিত হবে সে হবে সবচেয়ে হতভাগ্য ব্যক্তি আল্লা সুবাহা নেকিকে উজন করবেন তার কর্মকে উজন করবেন অবশ্যই আমাদের তিলাবাতের মাধ্যমে আমরা সেই নেকি অর্জন করব। কিন্তু কোরআনের যে মূল আবেদন কোরআনের যে বিজ্ঞানময় এবং মানব জাতির বিকাশের জন্য মানবজাতির সমৃদ্ধির জন্য যে কোরআনের প্রেরণা যে শিক্ষা আমরা সেই মৌল শিক্ষা থেকে অনেকাংশেই দূরে সরে আছি তো আলহামদুলিল্লাহ আমরা আবার আলোচনায় ফিরে যাচ্ছি যে আল্লাহ সবাহনতালা সোরাই বাকার ভিতরে যে জ্ঞানময় বিজ্ঞানময় আলোচনা উপস্থাপন করেছেন অনেক বেশি আমরা আজকের এই পর্বে প্রথম আয়াত থেকে আমরা যদি বিশ নম্বর আয়াত পর্যন্ত এগিয়ে যাই তাহলে এখানেও দেখবো যে আল্লা সুবাহানুয়া তালা বহুবিধ সেই জ্ঞানের সন্ধান দিয়েছেন যে কথাগুলো যে জ্ঞানগুলো আমাদের এই সেই বিজ্ঞান তথা বিশেষ জ্ঞানের যে শাখাগুলো আছে সেই শাখাগুলোকে সমৃদ্ধ করেছে এই পরিপূর্ণ করেছে আমরা শুরুতেই আমরা যে আয়াতটি বলেছিলাম যে দুই নম্বর আয়াত বিজ্ঞান ভিত্তিক আয়াত তো দুই নম্বর আয়াতটির ভিতরে আল্লা সুবাহানুআ তালা কি বলেছেন শুরুতে যে সুরার আয়াতটি এসেছে সেটি হল আলিফলাম গণনা না করে এগুলোকে আরবি ভাষায় বলা হয়েছে খণ্ডিত কর্তৃত বিচ্ছিন্ন শব্দ অক্ষর যে অক্ষরগুলো প্রকৃতপক্ষে সরাসরি কোনো অর্থ প্রকাশ করে না কিন্তু আমরা এখানেও যদি একটু দৃষ্টি দেই বা গভীর ভাবে যদি চিন্তা করি যে এটা আল্লাহর কালাম এটা আল্লাহর কোরআন আল্লাহ সুবাহান হওয়া তা আল্লাহর বাণী তো এর তো নিজস্ব একটা স্বাতন্ত্র বৈশিষ্ট্য অবশ্যই থাকা কথা এটা মানব রচিত কোনো গ্রন্থ নয় সুতরাং মানুষের রচিত কোনো গ্রন্থের সঙ্গে এটার কোনো মিল পাওয়া যাবে না রাসুল উল্লাহ সাল্লু আলি ওসাল্লাম তথা মোহাম্মদুর রাসুল্লাহ আমাদের বিশ্বনবী সাল্লু আলি ওসাল্লাম তিনি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করেন নাই কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তিনি পড়াশোনা করেন নাই তিনি কোনো মানুষের কাছে কোনো দিন শিক্ষা গ্রহণ করেন নাই তিনি লিখতে পারতেন না তিনি লেখা জানতেন না এই জন্য তাকে অম্বিনবি বলা হয়েছে তো যিনি লিখতে জানতেন না যিনি পড়তে জানতেন না যিনি কোনো মানুষের কাছে কোনোদিন কোনো কিছু শিখতে জান নাই অথচ দেখা যাচ্ছে যে তার কাছে এমন একটি কিতাব এসেছে যেই কিতাবের বিভিন্ন আয়াতে বিভিন্ন সোরার শুরুতে এমন এমন কিছু শব্দ প্রয়োগ করা হয়েছে এমন এমন কিছু শব্দ সংযোজন করা হয়েছে যেগুলোকে শব্দও বলা যায় না আবার যেগুলোকে অক্ষরও বলা যায় না এখানে এই কথাটি বলার আর একটি তাৎপর্য হলো এই যে একটি সোরার আগে একেবারে এক অক্ষরে তার শুরু হয়েছে যেমন নুন একটি অক্ষর দিয়ে ওয়াল কালামে ওয়ামা ইয়াস্তরুন আবার সোরায় কফ কফ ওয়ালকোর আলিদ এখানে শুধুমাত্র একটি অক্ষর নাজিল হয়েছে সুতরাং এই একটি অক্ষরকে আয়াতও বলা যাচ্ছে না শব্দও বলা যাচ্ছে না আবার ঠিক অনুরূপ এই চোর শুরুতে আসছে তিন অক্ষর লাম, মিম আবার অন্য জায়গায় এসেছে আলিফলাম র কোথাও এসেছে কাফ হা ইয়া আইন সদ এই যে বিচ্ছিন্ন অক্ষর এগুলোকে একক অক্ষরও বলার সুযোগ নেই এগুলোকে শব্দও বলার সুযোগ নেই আবার এগুলোকে আয়াতও বলার সুযোগ নেই যার কারণে মুফাশ্রী ক্ষেত্রে কর্তৃত বিচ্ছিন্ন বর্ণ কিন্তু এই বর্ণমালার ভিতরেও বর্তমান এই কম্পিউটারের যুগে বিশেষ করে কোরআন বিষয়ক আলোচক যারা গবেষক যারা তারা এক অসম্ভব অফুরন্ত এবং এক অকল্পনীয় রহস্যকে উদ্ঘাটন করেছেন জুবাহ আল্লাহ যেখানে আমরা দেখছি যে এই ধরনের শব্দগুলো ব্যবহার হয়েছে মোট টি সুরার প্রথমে অথচ আরবিতে অক্ষর আছে উনত্রিশটি এটা কীভাবে মিলে গেল উনত্রিশটি সুরার আগে আল্লাহ সব আহ তালা এই কর্তৃত্ব শব্দ ব্যবহার করেছেন আরবি ভাষার শব্দে এই অক্ষরগুলোর উচ্চারণের ক্ষেত্রে দুইটা উচ্চারণ বৈশিষ্ট্য পাওয়া যায় দিকের অক্ষরগুলোকে বলা হয়েছে ওরফে কামারিয়া আরেক পক্ষের অক্ষরগুলোকে বলা হয়েছে ওরফে শামসিয়া অর্থাৎ যেগুলো আলিফ লাম দিয়ে যখন শব্দটি উচ্চারণ করা হয় সেখানে আলিফ লামটা উচ্চারিত হয় আল হামদু যখন অক্ষরগুলোকে হরফে শামসিয়া হরফে কামারিয়া হিসেবে ভাগ করা হয় তখন এগুলো চোদ্দটা চোদ্দটা অক্ষরে ভাগ হয়ে যায় আল্লা সুবাহ কোরআনের শুরুতে এই যে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন এই কর্তিত একটা সঙ্গে আরেকটা সম্পর্কহীন অক্ষর অথচ দেখা যাচ্ছে যে এই চোদ্দোটা অক্ষর এখান থেকে নির্বাচন করা হয়েছে কোরআনের এই আরবি অক্ষরগুলোকে আরো বেশ কিছু ভাগে বিভক্ত করা হয় সেখানে দেখা যাচ্ছে যে সবগুলো ভাগ থেকে অর্ধেক অর্ধেক করে শব্দকে যেন একটা সুপরিকল্পিত সুচিন্তিত পদ্ধতিতে গ্রহণ করা হয় এই আয়াতটিও কিন্তু একটি বিজ্ঞানের গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহ যেটি মানুষের জন্য এখানে চিন্তার জগৎ অবাক করে দেয় কিভাবে যে যে জিনিস দেখা যাচ্ছে যে ছিড়িয়ে ছটিয়ে আছে, কিন্তু সেখানে অপার রহস্য এবং অনেক জ্ঞানের সেই উপকরণ সমৃদ্ধ রয়ে গেছে তো সম্মানিত সুদীবৃন্দ এই প্রচলিত বাংলা ভাষায় একটা কথা বলা হয় যে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো হে তাই পাইলে পাইতে পারো মানিক রথন আলিফুল্লা মিম এই অক্ষর সরাসরি কোনো অর্থ খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু আজকের কম্পিউটার বিজ্ঞানে যে গবেষণায় উদ্ঘাটিত হয়েছে সেখানে মানুষ অবাক বিশ্বয়ে বলতে বাধ্য হয়েছে এগুলো করতে তো শুধু অক্ষরই নয় বরং এগুলোর ভিতরে রয়েছে মহা আশ্চর্য রহস্যময় হিসেব নিকেশের ব্যাপার সুবাহ এটাই তো কোরআনের মজেজা সম্মানিত দর্শক শ্রোতা আমাদের হাতের সময় শেষ হয়ে এসেছে আমরা এই পর্বের এখানে শেষ করব। সুরাতুল বাকার দুই নম্বর আয়াত সামনে নিয়ে আমরা আবার বিজ্ঞানময় আলোচনা উপস্থাপন করব আসসালাম আলাইকুম আহমতুল जहांान परिचालनारे सुंदर विधान नारंस जो अनिवार्य जीवन गढ़ार पृथ्वी बांगल्प्रे निर्वाचित कितब बुलूल माराम मीन आदिल्ला तिल्हाकाम हादिसर सुव्यवस्था अपन सकल के जिवोन गरार सुनारंत्रण देख बुलूगुल माराम दरसे शुदुम्री बांग माराम आज सन्दा छप्रचार दोपुरेश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 জানুন শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম কাল রাত সাড়ে আটটায় সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে জাকিরের আন্তরিক বার্তা মহান আল্লাহ সর্বশেষ টেস্টাবেন এটি মানবজাতির জাতির প্রতি আহ্বান